সালামুকুমারাকহামদুলিল্লাহ সমানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সেই ঐতিহাসিক জবাল রহমত নবী সাল্লাইসাল্লাম দশম হিজড়িতে যখন হুজাতুল বিদায় করেন বিধায়ক করেন বিদায়গজের সময় নবী সাল্লাহ ইসলাম এই পাহাড়ের পাদবেশে এই দিকেই নবী সাল্লাহ সালাম সাহাবাইকেরামদারকে নিয়ে অবস্থান করেছিলেন সেই সাহাবাইকেরামদার সামনে প্রায় লক্ষাধিক সাহাবি নবী সাল্লাহ ইসলামের সাথে এই নির্যাতন বিদায় অংশগ্রহণ করেছিলেন নবী সাল ইসলাম এখানে দাঁড়িয়ে সেই ঐতিহাসিক বিদায় বিদায়গজের ভাষণ প্রদান করেছিলেন এবং নবী সালিসাম এখান থেকেই কেবলামুখী হয়ে আল্লাহ সুবাল্লাহতালার নিকটওয়া করেছিলেন তো এই পাহাড়টা আর চোদ্দশো বছর ধরেই এখনো আগের মতনই আছে এই পাহাড়ের মধ্যে সুনির্দিষ্ট কোনো বরকত নেই যেহেতু এই পাহাড়ের এখানেই নবিসাল্লাহ ইসলাম খোদ্া দিয়েছিলেন এর জন্য এই পাহাড়টার নাম জাবাল রহমত এটাকে জাবাল রহমত হিসেবে উল্লেখ করা হয় কিন্তু এটার পাথরের মধ্যে এটার উঠার মধ্যে এটার মধ্যে আরোহণ করার মধ্যে সুনির্দিষ্ট কোন বরকত নেই কিন্তু আমরা দেখি হজের সময় এবং অন্যান্য সময়। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ উঠতেছে নামতেছে তারা এটাকে বরকতময় মনে করতেছে কিছু কিছু মানুষ এখানে পাথরের মধ্যে তাদের নাম লিখে যাচ্ছে তাদের ছেলে সন্তান স্বামী স্ত্রী সবাই নাম লিখে যাচ্ছে মনে হচ্ছে যেন এই যে নাম লিখে গেলে কেউ আমাদের দিন এটা তাদের জন্য না যাতের কারণ হবে সুপারিশের কারণ হবে কেউ এখান থেকে কিছু বাল ও পাথর নেওয়ার চেষ্টা করে কিন্তু এগুলোকে বরকতময় মনে করে অর্থাৎ বিভিন্ন ধরনের কুসংস্কার সেরেক বেদাত এই পাহাড় কেন্দ্রিক আমাদের মধ্যে অনেকের মধ্যে গড়ে ওঠে এগুলো থেকে দূরে থাকতে হবে এটা একটা সাধারণ পাহাড় একটা জাবাত এই পাহাড়ের মধ্যে কোনো কিছুই নেই সব বরকত সব রহমত হল নবী সাল্লামের সুন্নতের একটা বার মধ্যে তাওহীদের মধ্যে এই পাহাড় কেন্দ্রিক সকল সেরেক বেদার থেকে আমরা দূরে থাকব। সকল সেরকি আঁকিটা পটল থেকে দূরে থাকব। আর হজ্জবায়তুল্লাহ যখন আমরা আসবো তখন এই জাবাল রহমতের আশেপাশে এসে আমরা দোয়া করব। জাবালের রহমতের উপরে ওঠার কোনো প্রয়োজন নেই উপরে উঠার মধ্যে বিশেষ কোনো প্রজিলক নেই এবং এই পাহাড়ের উপরে উঠেন নাই বরং পাহাড়ের নিকটে অবস্থান করেছে। এই জন্য আমরা এর আশেপাশে এসে দোয়া করতে পারি কিন্তু মাহের উপরে বসে থাকা অবস্থান করা এগুলোর সরি কোন ভিত্তি নেই আর আমরা পুরো আরাপাতার ময়দানে মাওকা পুরো আরাপর ময়দানে ফজিলত এর সাথে আমরা আরেকটি বিষয় বলে দিই সেটি হলো যে আরাপাতর ময়দান সারা বছর শুধু একটা ময়দান এর কোন পজিলতে নেই শুধু এক দিন শুধু নয় জিলহস জোহরের পথ থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাকে আল্লাপাক বছরে একটা দিন একটা সময়কে আল্লাপাক ফজিলত বানিয়েছেন বাকি সময় এখন যদি আমরা সারাদিন আর বরমদানে বসে থাকি এখন কোন আলাদা কোন বিশেষ কোনো মর্যাদা নেই অর্থাৎ আল্লাহ সুবান হুকুম অল্প কিছু পালন করার মধ্যেই আল্লাহর নির্দেশ মোতাবেক সন্ন্যত মোতাবেক সেটাই আমাদের নাজাদুচি না কিন্তু নিজে মন গড়া এবাদত বা বরকত নিজেরা বানানো যায় না এই সকল বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে এই আরবর ময়দানে হাজিরাবাদ তৌফিক দান করুন সবাইকে আরবর ময়দানে হাজিরাদাবাদ তৌফিক দিন এবং এখানে সেলাফাইক আল্লাহ মালাবাইক বালার আল্লাহাই তৌফিক দিন আমিনী আরবাল আলমিন আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ